আলহামদুলিল্লাহ হব আলমিন মুফিন ওসলাতিল আবার পুনরায় বিফাত আমরা সিরত নবীর আলোচনায় ফেরত এসেছি আমরা যেখানে থেমেছিলাম মক্কি জিন্দিগির এক পর্যায়ের প্রায় শেষের দিকে বাই আতুল আকাবাতা সাহাবিদদের সঙ্গে মদিনা সাহাবিদের সঙ্গে আনসারদের সঙ্গে ওনার যে বায়াত সংগঠিত হয় একটা চুক্তি শপথ নামা হয় সঙ্গে শপথ করেন মদিনা থেকে গিয়ে যে ওনারা মদিনায় আসলে যান মাল দিয়ে তিনি ওনারা নবীকারী সাল্লামকে সাহায্য করবেন সহযোগিতা করবেন কখনো দুষ্কনের হাতে ছেড়ে দেবেন না এই চুক্তিটা হয় হজের সময় এবং সে সময়ে ওনারা আগে থেকে চিঠিপত্র লেখালেখি হল যে ওনারা কখন আসছেন কখন মিটিং হবে আইয়ামে তাস্রিকের দিনগুলোর মধ্যে তাস্রিকের দ্বিতীয় দিন রাতের বেলায় গোপনে ওনাদের মিটিং হলো এবং সেখানে কতগুলো কথাবার্তা চুক্তিপত্র হল যে চুক্তিপত্রে বিনিময়ে ওনারা ওনার সঙ্গে কথা দিলেন মদিনায় আসলে ওনারা ওনাকে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং দুশ্মনের হাতে ছেড়ে দেবেন না চুক্তি করে ওনারা রাতের অন্ধকারে চলে গেলে যখন যাচ্ছেন চুক্তি করা অবস্থায় কিছু কিছু সাহাবি সবাই চুক্তি দিয়ে বুঝেছে কোন দায়িত্ব মাথায় নিচ্ছে মক্কার লোকদের থেকে উনি যখন মদিনায় যাবেন তখন মক্কার লোকরা ওনাদের দুশ্মন হয়ে যাবে মদিনাকে আক্রমণ করে বসে যদি মদিনা লোকেরা সংখ্যায় কম হবে এত বড় শক্তির মোকাবিলা তারা করতে পারবে হিম্মত কিনা চুক্তি করছে এই কথা ওনারা বারে বারে কনফার্ম হলেন একে অপরকে বললেন বিশেষ করে আব্বাস ইমনি অবায়দা তিনি খাজরাত বংশের মদিনার অন্যতম প্রধান বংশ তাদেরকে লক্ষ্য করে তিনি বললেন তোমরা যে এখন বাইয়াদ করবা নিমার সঙ্গে শপথ করে বলবো সাহায্য করবো শপথ করছো চুক্তি করছো তোমরা কি জানো কি ধরনের চুক্তি করছো কল নাম ওনারা বললেন যে আমরা তো জানি অনেক চ্যালেঞ্জ আছে তিনি বলেন যে আমি আবার রিপিট করি চ্যালেঞ্জ কি কি হতে পারে তোমাদের এবং এই চুক্তি অনেক মূল্য দিতে হবে তোমাদেরকে তিনি বললেন ইন্না কুম তুবাই তোমরা ওনার সঙ্গে শপথ করে মদিনা নেওয়ার অর্থ হচ্ছে দুনিয়ার যেকোনো শক্তি সাদা কালো লাল যারাই যুদ্ধ করতে আসে তাদের মুসিবাত কিন্তু তোমরা যদি দেখো ওনাকে রাখতে গেলে তোমাদের সম্পদগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে ও আশরা ফুকুম কাতলান আর তোমাদের লিডার মিডার কিছু যুদ্ধের মধ্যে গিয়ে ওনার পক্ষে লড়াই করতে গিয়ে মরে যায় তাহলে এরকম পরিস্থিতি দেখলে তোমরা ওনাকে ছেড়ে দেবে একলা আর চুক্তি ঠিক রাখবা না ফামিনাল আন তাহলে এখন থেকেই চিন্তা কর এই চুক্তি করবা কি করবা না ওনার হাতে শপথ নিবা কি নিবানা ফাহু আল্লাহ ইনফা আলতুম খেজির দুনিয়া ওলা আখেরা কারণ শেষে গিয়ে তোমরা যদি ওনাকে এভাবে ছেড়ে দাও হাতে তাহলে তোমাদের জন্য দুনিয়া এবং আখেরাতে খুবই বিব্রত করু ফাহু খুনিয়াওয়ালা আখেরা আর যদি তোমরা জেনে বুঝে চিন্তা করে দেখো যে তোমরা তোমাদের সম্পদ হারাইতে হলে হারাবা তোমাদের যদি কারো যান চলে যায় চলে যাবে তাহলে এটার বিনিময়ে তোমরা ওনাকে কথা দিয়েছ কথা ঠিক রাখবে তাহলে সেই কথার ভিত্তিতে তোমরা শপথ করো আর এটা যদি ঠিক রাখতে পারো তাহলে এটা অবশ্যই তোমাদের জন্য দুনিয়া এবং আখরা সর্বশ্রেষ্ঠ কল্যাণ নিহিত রয়েছে সবাই তখন বল এক বাক্য সারা দিয়ে বললেন না হুদহু আল মুসিবত আমরা ওনাকে আমাদের ধন সম্পদ সব হারাতে হলেও তার বিনিময়ে সাহায্য করার প্রতিরক্ষার গ্যারান্টি দিচ্ছি আমাদের যদি লোকগুলোকে হত্যা করে ও ফেলে তারা আমরা ওনাকে এরপরে পিসপা দেব না ফেমালানিকা ইয়া রাসুল আল্লাহ ইনাহির কথায় এগ্রিমেন্ট করে তখন মদিনা আনসারিরা বললেন ইয়া রাসুল আল্লাহ আমরা এত শক্ত শপথ যদি করি আমাদের জান মাল সবকিছুকে চ্যালেঞ্জের মোকাবেলা ছেড়ে দেই। তা আমাদের আপনি কি দিবেন আল্লাহর কাছে আমাদের কি পাওনা আছে একটু বলেন কালু আলজন আল্লাহ কাছে জান্নাত নিশ্চিত জান্নাত পাওনা কনফার্ম তোমাদের জন্য আপনার হাত দেন আমরা এখন শপথ করি হুফা তিনি তখন হাত প্রসারিত করলেন তারা সবাই একে একে হাত ধরে ধরে একজন একজন করে তারা সবাই শপথ করলেন প্রথম যিনি বায়াত করেছিলেন তিনি হচ্ছেন আলব মা আর তিনি সবার আগে এগিয়ে এসে সবাইকে উৎসাহিত করার জন্য তিনি অন্যতম প্রধান লিডার ছিলেন মদিনার তিনি বলেন। যে প্রথমে তিনি শপথ করলেন সুম্মাতে আল কাউম অতপর বাকি লোকেরা সবাই ওনাকে অনুসরণ করে করে শপথ করে ফেলল অতপর নবী করিম সালাম যখন সব শপথ করা কাজ শেষ হয়ে গেল এখন বাকি থাকলেন কয়েকজন মহিলা ছিলেন দুইজন মহিলা ছিলেন এই চুক্তির আলোচনা মধ্যে গোপন অন্ধকারে আলোচনা হচ্ছে কিন্তু মদিনা থেকে আবদুল উবাই সহ যে মনা সহ প্রচুর সংখ্যক মশরেক আর তাদের মধ্যে প্রায় তেহাত্তর জনের মত এরকম মুসলিম তাদের পরিচয় গোপন করে এক একসঙ্গে হজ করতে এসেছেন সে কাহিনী মনে আছে তো আমরা বলেছিলাম রমজানের আগে সেখান থেকে গোপনে লুকিয়ে এই তেহাত্তর জন আসছেন তাতে কেউ মদিনার মশ্রেক যারা লিডার আছে আব্দুল উবাই থেকে শুরু করে আরো অনেক একাধ লোক আছে তারা যেন কেউ ট্যার না পায় গোপনে এই শপথ হচ্ছে মিনার একটি গোপন জায়গায় শপথ যখন পুরুষদের শেষ হয়ে গেল তখন দুইজন মহিলা ছিলেন তিনি দুইজন মহিলাও কে শপথ করালেন কিন্তু মিনগাই রে মোসাফা হাতিন তিনি মহিলাদের হাত ধরে শপথ করালেন না মুখে মুখে শপথ করালেন কেন লে আন্না হিসালাম ক্যান্লাহা তিনি কখনো মহিলাদের হাত ধরে মুসাফা করেননি হ্যান্ড শেখ করেননি কখনো স্পর্শ করেননি বেকায়দায় পড়ে হোক মুসাফা করেই ফেলে বেকায়দায় পড়লে কি করবেন সেটা আমার কাছে ভতোয়া জিজ্ঞাসা করেন না বিটুইন ইউন্ড আল্লাহ কিন্তু অনেকে তো স্বেচ্ছা ইচ্ছা করে এই কামটা করে বেগানা মহিলাদের হাতে হাত রেখে মুসাফা করার আপনারা আপনাদের বায়াত হয়ে গেছে হাত ধরতে হবে না মুসাফা করতে হবে না বায়াত হয়ে গেলে রাতের অন্ধকারে তেহাত্তর জন সাহাবির সাথে ওনারা চুপুচুপি আবার টেন্টের মধ্যে তাবুর মধ্যে চলে গেলেন মিনায় যাতে কেউ ট্যার না পায় যেভাবে গোপনে এসেছিলেন গোপনে আবার চলে গেলেন কেউ ট্যার পেল না কিন্তু পেয়ে গেছে। মালিক সাহাবী এই আনসারি যিনি অন্যতম মদিনার আনসারী সাহাবি ছিলেন তিনি শপথ করেছিলেন বায়ত করেছিলেন তিনি বলেন এখন এখনাবাই না রাসুলাল বা আসলাম এই সময় দেখি যে আকাবা যেটা মক্কার দিকে গেলে সবচেয়ে বড় পাথর মারার জায়গা যেটা শেষটা এইটার পাশে একটা পাহাড়ের মাথায় উঠে মানে এক শয়তান বিশাল জলো আমি তো আর দেখি না কিন্তু আওয়াজ শুনলাম ওখান থেকে আসছে রাতের অন্ধকার বিশাল বিকট আওয়াজ করে চিৎকার করে এলান করছে এক শতান সেখানে ছিল যে এই এলাকার শয়তান আর কি লিডার শয়তান শয়তান ইবলিসের চালাছে বিভিন্ন জায়গায় তাদেরকে সে নিয়োজিত করে রেখেছে এই দেশেও আছে লন্ডনেও আছে তারপর এগুলা ছোট খুচরা আবার লিডার আছে কমান্ডার আছে ওই এলাকার কমান্ডার ছিল এই দুষ্টটা সে এখানে ওই পাহাড়ে উঠে চিৎকার করে বললো হে মক্কাবাসী এই ঘর বাড়িতে যারা নির্বিলে শুয়ে আছ তোমরা কি ট্যার পেয়েছ মুহাম্মদ না বলে কি বলল মুীম সালকে মোহাম্মদ না বলে কি বলতো মুদাম আমরা আলোচনা করেছিলাম আপনাদের অনেকে ভুলে গিয়েছেন হয়তো মোহাম্মদ শব্দের অর্থ কি প্রশংসিত অর্থাৎ যিনি প্রশংসা পাওয়ার উপযুক্ত যার প্রশংসা করা হয় স্বয়ং আল্লাহ তালা তার প্রশংসা করেন তিনি প্রশংসিত ব্যক্তি এই হলো মুহাম্মুবাহ নিন্দার পাত্র সেই শয়তান ওদের ওই খারাপ নামটা ধরে বললো তোমরা কি তার পেয়েছ মুাম আর সবা ধর্ম কিছু লোক তার সঙ্গে বসে চুক্তি করলো তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মোদিনা থেকে এসে যুদ্ধ করার জন্য চুক্তি করে গেল তোমরা কিছু বিশাল আবাস করে সেবা হ্যা তিনি লক্ষ্য করে বলেন মেসেজ দিলেন তখনও আসেন সাবিরা ওনার পাশে যান হয়ে গেছে তখন এই আওয়াজ শুনে নবী করে ইনচার্জ তার নাম হচ্ছে আজাব তার বাবার নাম হচ্ছে আজিয়াব হা দা আজাব্বুল আকাবা হাদা ইব আজিয়াব সেই মক্কাল লোকদেরকে এই চিৎকার করে এই আওয়াজ শুনিয়ে দিল যে তোমাদের সঙ্গে আমার চুক্তি হয়ে গেছে তারপর তিনি লক্ষ্য করে ওই আওয়াজের জবাব দিলেন শয়তানকে এই আল্লাহর দু চিরেই আল্লাহ আমাকে ফারেক করবেন তোমার জন্য আমি সময় বের করব তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে কি ফরিয়াদ করতে হয় আমি সে সময় বের করে তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ করব। তোমার প্রতি অভিসম্পদ করব আল্লাহর কাছে এখন হলো আব্বাস যিনি মদিনা আনসারীদের অন্যতম একজন সাহসী সাহাবি তিনি চুক্তি করেছেন শপথ করেছেন তিনি বলেন ইয়ারাসুল্লাহ বুঝতে পেলেছি কালকে যদি সকালে খবর পে মক্কা লোকেরা আপনাকে আক্রমণ করতে আসে আমরা হজ করতে আসে হাজি মানুষ এরপরের সঙ্গে আমাদের দরবারি আছে আমরা লালাম লিয়ানা আমরা রেডি আছি কালকে যদি আমাদের বিরুদ্ধে চড়াও হয় যুদ্ধ করে আপনাকে নিয়ে অ্যাটাক করে আমরা আসি লড়াই করব আমরা ছেড়ে দেব না নবীকার বললেন বেদাউল্লাহ আমাকে এখনো যুদ্ধ জেহাদের নির্দেশ দেওয়া হয়নি আল্লাহর পক্ষ থেকে এখনো সময় আসেনি এখন আমাদের দাম বেঁচে কোন রকমে কম্প্রোমাইজ করে চলতে হবে একটা রাস্তা বের করে নিজেদের নিরাপত্তার দিকে গুরুত্ব দিতে হবে এখন কোন রক্তপাতে আমরা যাব না কোনো যুদ্ধে আমরা যাব না তোমরা আস্তে করে যদির পাড়া নিজেদের থাকার ক্যাম্পে ঢুকে পড়ো মোটামুটি মানুষ এখনোটা আর পায় না শয়তানের আওয়াজকে কত শূন্য দেখা যাক তোমরা এখন চুপে তোমাদের ক্যাম্পে চলে যাও তাবুতে চলে যাও ওনারা চলে গেলেন সকাল পর্যন্ত তাবুতে থাকলে কিন্তু এদিক দিয়ে শয়তানের আওয়াজ কাফের মক্কার পৌঁছে গেছে খবর মক্কার কাফেদের ঘরে ঘরে পৌঁছে গেলো তাদের মধ্যে দাদি শুরু হয়ে গেল সলা পরামর্শ শুরু হয়ে গেল তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল মোহাম্মদকে কোন ঠাসা করে রেখেছি দাবাদি কাজ করতে পারে না আর তার আড্ডা ভালো করে জমায় মদিনায় লোকেরা তাহলে তো আপনার একটা শক্ত পরিস্থিতি মোকাবিলা করতে হবে আমাদেরকে এটাকে এখনই কিছু একটা করা দরকার মদিনাবাসীদের যে ক্যাম্পগুলো আছে তাদের যে তাবুগুলো আছে সেখানে তাদের লিডারের সঙ্গে কথা বলতে তারা চলে গেল সকাল সকাল ভরে ভরেই চলোল খাজ আমাদের এই লোকটাকে তোমাদের এলাকায় নিয়ে যাবে এবং তার সঙ্গে তোমরা অলরেডি ওয়াদা বাধ্য করে যুদ্ধ করবা জানমাল দিয়ে আমাদের মোকাবেলে করতে গেলে করবা এসব খবর আমরা পেয়ে পেয়ে গেছি আমরা কিছুতেই চাই না তোমাদের সঙ্গে আমাদের যুদ্ধ হোক তোমরা এই কাজ করা থেকে বিরত থাকো এরকম কিছু ঘটে গেলে আমাদেরকে জানাও আর খবরদার মোহাম্মদকে তোমাদের ওখানে নেওয়ার মতো কোন দিক ফিক্রি চিন্তা তোমরা কখনো যারা মুশ্রিক তারা তারা কিছু জানে না এগুলা আর তাদের মেইন লিডারগুলা এই এই খবর মোটেই জানে না তারা মুসলমানও না তাদের অন্ধকারে কি হয়েছে কিছুই জানে না এখন তারাই তো জবাব দিবে এখন শয়তান্তের এদের ভাগ করে বলে দেয়নি কে কে চুক্তি করেছে নামটা বলে নাই সে বলছে এখন এইরকম কথা বলল তারা বলে কি বলে আমরা আমাদের বিরুদ্ধে অন্যায় অভিযোগ করতে পাইল তারা বলে কসম করে বললো ইয়াহিফোনা মিনহাদা প্রশ্নই আসে এরকম কিছু কিছু ঘটে নাই খামাকা ফালতু খবর তোমাদেরকে কে দিয়েছে আমরা কিচ্ছুই জানি না এগুলো আন্দাজে কি বলছো এগুলো কিসের চুক্তি কার সঙ্গে চুক্তি কে করেছে এ সমস্ত উড় খবর আপনারা বিশ্বাস করেন কেন আমরা আপনাদের বিশ্বাসের লোকজন কত আসা দেওয়া আমাদের মধ্যে ক্ষয়ক্ষির আছে এগুলো কি এরপরে এমনকি তাদের মধ্যে লিডারদের মধ্যে একজন আছে আব্দুল ইবিন সে কে ইসলাম পরে মদিনা ইসলাম কবুল করে বড় মোনাফেক হয়েছে যে এই সেও আছে আপনার উবাই সেও মোসের মধ্যে একজন এবং তার ব্যাপারে তাদের হয়েছে যে কিছুদিন পরে মোদিনায় তারা সবাই মিলে তাকে তারা আসলে আপনি তো সবচেয়ে বড় লিডার কিছুদিন পরে আপনার মাথায় মুকুট বসবেন রাজা হবেন বলেন তা আমাদের বিরুদ্ধে এইরকম চুক্তি আপনি করলেন সে বলে আল্লাহর কসম হ্যাঁ দা সব বাতিল কথা বলতেছো তোমরা ভিত্তিহীন কথা ঘটে নাই হা গা কখনো এইরকম কিছু ঘটে নাই প্রশ্নই আসে না প্রশ্ন হা গা আর আমার কমের লোকজন যারা আমাকে লিডার হিসাবে অলরেডি অ্যাকসেপ্ট করেছে সিদ্ধান্ত হয়ে গেছে আমি তাদের বাদশাহ হয়ে যাব ওদিনে গিয়ে এরকম একটা টাইম ঠিক করা আছে আর আমাকে না জানাই আমার লোকজন এগুলো করবে আমি কিছুতেই বিশ্বাস করিনি লাউ কোন তোয়াসপ আমি আমি যখন শহরে ছিলাম বা থাকতাম যদি তারা আমাকে ছাড়া এরকম কোনো একটা বড় সিদ্ধান্ত নিতে পারে আমি কল্পনা করতে পারি না এত শক্ত খবর পাওয়াল পেল এখন তো কাফেলা বলে যে কি শুনলাম কি ঘটনা তারা এখন লাব হয়ে গেছে মুসলমানরা ওই সমাবেশে আসেন তারা কিচ্ছু বলছে না চুপ করে আসেন তারা একটি অপরের দিকে দেখে নিজেরা চোখ করে আল্লাহ আল্লাহ করে যে কোন চুপ করে আছেন। কেউ কোন ওনারা কোন কথাই বলছেন না হ্যাঁ বলেন নাও বলেন না ওনারা চুপ আছে আর তারা বলছে কি বলে ওই কোন জায়গাতেই সমস্ত উড়া খবর পেয়েছে এটা কথা হলো নাকি আমরা আসছি হজ করতে চলে যাবো মক্কার লিডাররা সব লিডার এক কথা বলছে কাদের কোন লোক কথা বলছে তারা চলে গেলার দিকে রনা করে চলে যাচ্ছেন তারা এই মক্কার লিডাররা মিনা থেকে মক্কায় বসে গেল তারা ওখানে গিয়ে আরো তাদের মধ্যে সলা পরামর্শ কথা ছড়াছড়ি হতে থাকলো এবং তাদের অনেক লোকে খবর শুনেছে তার না না না না খবর ঠিক আপনারা ঠিক মতো টের পান নাই খামাখা চলে আসছেন আপনার দেয়নি খবর হয়ে গেছে তারা খবর এবং কিছু নামও তারা জোগাড় করে ফেলছে মোটামুটি শয়তাদেরকে বিস্তারিত আইডিয়া দিয়েছে ব্রেক ডাউন কিছু দিয়েছে তখন তারা পেলো আপনার খবর আস খবর তো আসলেই ঠিক তখন তারা আবার তাদের কাছে যারা ইসলাম কবুল করছে এদের কয়েকজন কাম করেছে তাদের মধ্যে কে কে তারা চেষ্টা করেছে মুসিকদের কাছে তারা কিছু ট্যার পেয়েছে যে যারা মুসলিম আর কারা মুসলিম না যারা মুসিক ছিল কাফের ছিল মদিনার লোকদের মধ্যে তারা কিছু ট্যার পেত যে এরা তো মুসলিম যদি ওনারা খোলাখুলি প্রকাশ্যভাবে ভাবে ইসলামের তেমন কোন প্র্যাকটিস হয়তোবা করতেন না কিন্তু না কিছু না কিছু তো ট্যা পাওয়া যায় তো এদের মধ্যে তারা দৌড়ে এসে দুইজনকে ধরে ফেলল তারা তখন রওনা করে দিচ্ছেন মদিনার দিকে একজন হচ্ছেন সাদ এমন ওবায়দা আরেকজন হলেন মন্দির এমনি আমল এই দুইজন লিডার পর্যায়ে ছিলেন একটু তো দুইজনকে তারা প্রায় ধরার উপক্রম তো এর মধ্যে মোটা মোটামুটি তাদের থেকে ফাঁকে দিয়ে নিজের ঘোড়ার জোরে জোরে দাবিয়ে তিনি তাদেরকে ফেল করালেন নিজে মোটামুটি সেফলি চলে আসলেন তিনি সক্ষম হইলেন তাদের হাতের খপ থেকে বাঁচতে কিন্তু সাদা ওয়াদি আল্লাহন উনি আর ভাগতে পারলেন না জড়তে পারলেন না তারা ওনাকে ধরে ফেল ওনাকে তারা হাতগুলো গুলো বেঁধে গলার সঙ্গে এভাবে করে মক্কায় পিটাতে পিটাতে মক্কায় নিয়ে আসলো মাথার চুল ধরে ওনাকে টেনে টানা হিচাড়া করে অনেক শাস্তি দেওয়া হলো ওনার মাথার চুল ছিল খুব বড় বড় বাবরি চুল ছিল ওগুলো ধরে ওনাকে খুবই তারা নির্যাতন করলো সাদ রা দিয়া লু বলেন এভাবে নির্যাতন করতে করতে আমাকে তারা মক্কায় নিয়ে আসলো তো এনে তারপরে চর্চা করছে তো ওদের দলের মধ্যে আমি একজন লোককে দেখলাম যে তার চেহারাটা কিছু মনে হয় জানো একটু উজ্জ্বল উজ্জ্বল ভাব একটু পরিষ্কার মনে করলাম চেহারা দেখুন এত পরিষ্কার আশা করি মনটাও পরিষ্কার হবে তার কাছে একটু অ্যাপ্রোচ করলাম বা আমি মনে মনে আশা করলাম এই লোকটা যে আসছে মনে হয় জানো কিছু ভালো হবে তাদের মধ্যে হয়তো বেচারা দিলে আল্লাহ কিছু রহম সে আমাকে ছেড়ে দেওয়ার জন্য কিছু সে তদ্বি টদ্ি করে কিনা আমার কাছে যখন সে আসলো আমি তাকে একটু পজিটিভ আইডিয়া নিশি বলবো আর সে এসেই আমার চেহারা মধ্যে এতক্ষণ এই বাচ্চার কাছে আশা করছিলাম হয়তো চেহারা দেখে বোঝা গেলোটা ভালো মানুষ কিন্তু এর কাছে কোন খায়ের নাই বোঝা গেলো আমার কবলে আল্লাহ কি রাখছেন তা রাখছেন তা হবে এরপরে বলেন আমাকে টানা হেচা করছে পিটাচ্ছে আমাকে টেনে নিয়ে যাচ্ছে এই সময় একজন লোক ওখানে পাওয়া গেল তাদের মধ্যে সে আমাকে লক্ষ্য করে বলল হাক আমা আমার বাইনাকে অবাইনা আহাদি মিন করাইছেন জি ওরুন আহাদ তোমার এই দুরাবস্থা তোমাকে এত পিটাচ্ছে আচ্ছা তোমার সঙ্গে কি মকার কোনো কবির আর কোন লোকের সঙ্গে কোনো চুক্তি ছিল না আরবের লোকদের কি হতো জানেন তারা এক কবিরা থেকে আরেক কবিলা লোকের সঙ্গে চুক্তি করতো যে এই অঞ্চলে তুমি কোন সময় আসলে তোমার ক্ষতি হয়ে গেলে আমি তোমার পক্ষে আসি তোমার ক্ষতি করতে দেব না আর আমি তোমার গ্রামে গেলে তোমার এলাকায় গেলে তোমাকে কেউ অ্যাটাক করলে আমি তোমার গ্রামে গেলে আমাকে কেউ অ্যাটাক করলে তুমি আমার জিম্মাদার হয়ে যাবা আমার জামিনদার হয়ে যাবা যে আমার লোক এর গায়ে হাত দিবানা আমি তাকে কথা দিয়েছি ছিল তো সেই লোকটা বললো এরকম কোন তোমার প্যাক নাই যে তোমার গ্যারান্টি দিতে পারে তোমার নিরাপত্তা দায়িত্ব নিতে পারে কোন চুক্তি তুমি আগে তিনি বললেন সাহাদ আমি করেছি আমার সঙ্গে একজন আছেন মাল আনতেন ওনার ব্যবসা কাফেলার বাণিজ্য কাফেলা মাঝে মধ্যে কবিলা লোকেরা নিরিবিলি পালিয়ে অ্যাটাক করে মদিনার আশেপাশে দিয়ে আসতে গেলে মদিনা অ্যাটাক করে কিনা সে ব্যাপারে করার জন্য তিনি মোদিনা এই চুক্তি করেছিলেন কোন হুমকি সৃষ্টি হয়ে গেলে তোমার সঙ্গে আমার চুক্তি আর তুমি কোন সময় মক্কায় আসলে তোমার কোনো অসুবিধা হয়ে গেলে তোমার নিরাপত্তার হুমকি সৃষ্টি হয়ে গেলে আমি তোমার দায়িত্ব নয় চলো আমরা দুইজনে এই অ্যাগ্রিমেন্ট করি এই করেছিলেন তিনি এই লোকটা যখন জিজ্ঞেস করলো সাদকে তোমার এরকম কোন চুক্তি হওয়া নাই তুমি হ্যাঁ দুইজনের সঙ্গে আমার চুক্তি আছে একজন মোতায়েন জোবাইর আর জোবাই দেবেন মোতায়েন আরেকজন হার এসে এমনি এই দুইজনের সঙ্গে আমার এরকম চুক্তি আছে এখন আমি এই অনুরাধের কাছে খবর পাঠাইতে পারলে হয়তো আমার একটা উপায় হতে পারে তিনি আরে জোরে চিৎকার করো কে তোমার খবর নিয়ে যাবে আওয়াজ দাও জোরে জোরে চিৎকার করলে যে ওই দুইজন আমার যারা সাথে আছো বা আমার সঙ্গে যারা চুক্তি করেছ আমার উপরে আস আমাকে হেল্প করতে প্লিজ তিনি বললেন যে আমি চিৎকার করে দোদ্ গুসরের শক্তি আছে আওয়াজ দিলাম তো এই খবর শুনে তখন এই লোকটি যে আমাকে বলল। যে তোমার কি কোনো লোক নাই সে আমার এই চিৎকারটা শুনল এবং আমি যখন বললাম তখন সে মনে করলো জেনিউলি চুক্তি হয়ে যেত তখন সে দৌড়ে মক্কার বায়তুল্লার দিকে দৌড়ে আসলেন এখানে এসে তিনি এই দুইজনকে মিট করলেন দুজনের নামে চিৎকার করলেন জবাই মোতাইম নামে আর হার হার্বের নামে চিৎকার করে বললেন যে এই দুইজনকে পাওয়া যায়খানে পাইলেন যে দুইজনই মসজিদে আছে দুজনকে লক্ষ্য করে তিনি বললেন ইন্দুর এলাকায় তোমাদের একজন চুক্তিওয়ালা ধরে নিয়ে এসে কিছু লোক খুব পিটা করছে আসে তোমাদের ব্যাপার নাম উচ্চারণ করে ডাকছে তোমাদের সঙ্গে তার চুক্তি আছে তোমরা কি তাকে হেল্প করতে যাব না বললেন কে মান হুয়া তার নাম দুইজনে তখন বলেন সাদা আওয়াল ঠিক বলেছে তার সঙ্গে আমাদের চুক্তি আছে আমাদের ব্যবসা বাণিজ্যের ইয়েগুলো যখন বহর এবং কাফেলা যখন মদিনা হয়ে যায় যখনই কোনো এটা ক্ষয় হুমকি হয় সেই আমাদের সেখানে পাহারা দেয় আমরা দুইজনে আমাদের দায়িত্ব পালন করতে হবে দুইজনে চলে আসলো এসে মক্কা লোকদের হাত থেকে ওনাদের ওনাকে উদ্ধার করে ফেললো তিনি মদিনার দিকে চলে গেলেন নিরাপত্তা সহকারে এরা আর ওনাকে এর চেয়ে বেশি কষ্ট দিল না আর ওদিকে মদিনা আনসারিয়া যারা চলে যাচ্ছিলেন তারা খবর পেলেন আমাদের এক ভাই আটক হয়ে গেছে তাদের হাতে যুদ্ধ করে আমরা মরে যাবো এই ভাইকে তাদের হাতে দেব না মাশাল আল্লাহ ন মুসলিমদের একজন ভাইয়ের জন্য তাদের কত গুরুত্ব দিয়েছেন নিজেদের কথা ঠিক রাখার জন্য তারা এদিকে রওনা সা কিছু টমে পৌঁছে গেল তারপরে নিরাপত্তা সকালে মদিনা পৌঁছে গেলেন এই যে বাড়িতে আঁকাবার শপথ হলো তার কিছুদিন পরেই কিন্তু হিজরত হবে মদিনার দিকে কাব এমনি মালিক আহ বলেন যে এই যে বায় আমরা করেছিলাম এই বায় আল্লাহর কাছে আল্লা নবীর কাছে কিন্তু অনেক দামি জিনিস ছিল তিনি এক সময় বললেন ওয়া ইসলাম আমাকে আল্লাহ তৌফিক দিয়েছিলেন আমি বাইয়াতে আকাবার দ্বিতীয় শপথে আমি আকাবার রাতে উপস্থিত ছিলাম শপথ করেছিলাম ইসলামের বিষয়ে একবার দাঁড়িয়ে থাকার জন্য আঁকাবার গুরুত্ব আল্লাহর কাছে আর অনেক বেশি বলে আমি মনে করি কারণ এখানে নবী করিম সাল্লা আসার জন্য কথা দেওয়ার হিম্মতের ঝুঁকির কাজ বদের যুদ্ধ থেকে কম ছিল না এবং যুদ্ধ করতে আসলে তো অনেক জয় পরাজয় আছে। পরাজয়তে আছে আবার জয় করতে পারলে অনেক গণিমতের মালও পাওয়া যেত কিন্তু আমাদের একতরফা রিস্ক নিয়েছি এখানে কোনো গনিমতের মাল নেওয়ার কোন আসা ভরসা ছিল না এভাবে ওনারা মদিনায় চলে আসলেন মোটামুটি এদিকে হৃদরতের জন্য প্রস্তুতি হচ্ছে আর এ সময় মদিনায় আরো দাওয়াতি কাজ চলছে সাহাবিরা মদিনায় ফেরতে সে দাওয়াতি কাজ করছেন জরসোরে তাদের মধ্যে কিছু লোক এখনো মুশ্রেক রয়ে গেছে ভালো ভালো কিছু লিডার এখনো মুশ্রেক রয়ে গেছে তারা এখন ইসলাম কবুল করেন তাদেরকে টার্গেট করে কিছু করছেন এদের মধ্যে একজন হচ্ছে আমের ইবরান জামুআ তিনি বনি সালামা কবিলার মদিনার অন্যতম কবিলা বনু সালামা এক গোষ্ঠী তাদের তিনি অন্যতম প্রধান লিডার আমর ইবান জামু তিনি আসলে মশরেক আর ওনার ছেলে মাদি আল্লাহ আনহু ইসলাম কবুল করেছেন এবং হ্রদের সফরে গিয়ে বাইরাতে আক আবার দ্বিতীয় শপথে যে শপথ করেছেন তার মধ্যে উনি একজন ছিলেন মোয় তিনি নাও জান বাবা বয়স্ক মানুষ কিন্তু বাবা ইসলাম কবুল করছেন না বাবাকে তিনি চেষ্টা করেছেন বাবা ইসলাম কবুল করেন না কারণ হচ্ছে বাবা বড় মূর্তি পূজারি। ওনার মোহাম্বতের মূর্তি একটা আছে বাড়ির মধ্যে কাঠ দিয়ে বানানো মূর্তি ওটার নাম দিয়েছেন তিনি মানা আল্লাহ মানাত মানাত আছে এটা এটা দিয়ে কাঠের একটা মূর্তি তিনি পূজা করেন এবং প্রত্যেক কবিলা নিজস্ব তাদের এরকম মূর্তি আছে এর মধ্যে ওনার এটা আছে খুব যত্ন করে মূর্তির ঘর আছে হিন্দুদের পূজার ঘর আছে না এরকম করে ওটাকে রেখে দিয়েছে সময় মতো সকাল সন্ধ্যায় পূজা করেন এসে তারা চিন্তা করলেন যে আমর এমনি জামুখকে কিভাবে ইসলামে দীক্ষিত করা যায় বাবাকে অনেক বুঝিয়েছেন ভুজুন টু দেন না তিনি মূর্তির মায়া ছাড়তে পারেন না তারা এখন রাতের অন্ধকারে চিন্তা করলেন তার মূর্তিটাকে ঘর থেকে বের করে নিছেন ময়লা আবর্জনা আছে এই ডাস্টবিন এলাকা এবং মাঝে মাঝে লোকেরা টয়লেট করতেও যায় এই এলাকার মধ্যে নিয়ে সেখানে ময়লা টলা দিয়ে গায়ের মধ্যে মূর্তির উপর করে। তারপরে চলে আসছেন সকালবেলা আমার মূর্তি ঘরে কিরে মূর্তি কই মূর্তি খুঁজতে খুঁজতে গিয়া পাইছেন আদা আল্ ইলা হিনা হিল আরে আমাদের মাবু থেকে রাত্রেবেলা গত রাতে এই কষ্টটা কে দিয়েছে এই ক্রিমিনাল কারা খুব আফসোস করলে মূর্তিটাকে ওখান থেকে উঠালেন উঠে ভালো করে ময়লা টালা সাপটা ধুয়ে তেল টেল লাগাই সুগন্ধি দিয়ে দিয়ে তারপরে মূর্তি ঘরে নিয়ে আবার রাখলেন কিছু এবার আর বললেন আমা অল রা আহ মান ফা আলাহিয়ান না মূর্তি তুমি চিন্তা করো আমি যদি টার পাই যে তোমার এরকম নাজেহাল করেছে আমি তার খবর নিব ভালো করে ভালো করে প্রতিশোধ নেব আমি আপনি ছাড়বো এইভাবে করে রাত্রেলা কিছু আবার পূজা টুজা করে উনি আবার ছেলে সহ বাকি কয়েকদিন এরকম করলে কিন্তু আমার গিয়ে আবার খুঁজে বাইরে কত চিল্লা করে আমার মা কষ্ট কে দিল রে কিন্তু কাউকে খুঁজে পান না এভাবে যখন কয়েকদিন হলো হওয়ার পরে একদিন আমার চিন্তা করলেন এরা এই মূর্তি বা তারা কোন তরবারি নাই কিছু নাই তাকে আক্রমণ করতে আসে নাজেহাল করে বা তারা কিছু করতে পারে না তুমি একটা ভালো তরবারি এনে মূর্তির গলার মধ্যে লটকাই দিলেন আর বললেন তোমাকে এরকম করে নাজেহাল করে এভরিডে আমি আজকে তরবারি দিয়ে গেলাম যেই আসে কল্লা ফেলে দিবা কোনো কথা নাই ওকে তুমি যদি মা বোধ কল্লা ফেলে দিবা আমাকে এত নাজহাল হওয়া দরকার কি সুরে রেখে গেলাম গিয়ে ঘুমাই থাকলো পরের দিন সকালে এসে দেখলো আমাদের বাবা বুঝবে না তখন তারা কি করলো দূরে একটা মরা কুকুরের লাশ পাওয়া গেল ওটাকে ধরে এনে ওই কুকুর তার মরা কুকুরের লাশের সঙ্গে এক সঙ্গে রেখে একটা মানে একবার রসি দিয়ে বেঁধে ধুয়ে ময়লা টালা আরো কিছু দিয়ে তারপরে চলে গেলেন এবার এর পাশে ছিল একটা আরো বড় ময়লার জায়গা পরিত্যক্ত কুয়া যেখানে সবচেয়ে খারাপ জিনিস ফেলে দেওয়া হয় ওইখানে নিয়ে উপর করে ফেলে দিল এখন আমরা এমনি জম্মু সকাল বেলা এসে আর ওই আগের জায়গা নাই পাশে পাশে খুঁজে গিয়ে কুয়ার মধ্যে গেলেন ওখানে দেখেন যে দেখা যায় কুকুরের সঙ্গে উপর হয়ে শুয়ে আসে যখন এই অবস্থায় মা বুধকে দেখলেন তারা এবারে চিন্তা যে আসলে এই কাঠের মাবুদের বুধের মনে আসলেই কোন ক্ষমতা নাই আমি তো বোকার সর্বে বসবাস করছি এতদিন কিসের পিছনে জড়েছি এটা তো কোনো মাহবুদ হতে পারে না যে নিজেকে আত্মরক্ষা করতে পারে না নিজেকে এত অপমান করা হয় সেটা থামাতে পারে সে আমার কি হেল্প করবে কার কাছে আমি এতদিন চাইলাম সময় নষ্ট করছে কোন ক্ষতি করতে পারবে না উপকার করতে না বেকা তখন ওই যুবকের অপেক্ষায় ছিল যে এবারে দেখা যায় ওনার চেহারা কিছু পরিবর্তন বোঝা যায় তারা আইবার হিম্মত করে আসলো যে এখন বুঝতে পারছেন তো কেনা বুঝতে পারছে আর লাগবে না চলো আমি সংকবল করে ফেলি আদা করে ফেললেন আর দেরি করলেন না আর তিনি কোন তর্ক করলেন না ওনার লেসন হয়ে গেল তারপরে তিনি এই কালেমা পড়লেন আর ছোট একটা কবিতাও লিখে ফেললেন এই বললেন হে লাউ কুন্তা ইলাহ লমতা আল্লাহর কসম তুমি যদি সত্যি মাবুদ হোতা তাহলে তুমি আজকে একটা কুকুরের সঙ্গে এই পরিত্যক্ত কুয়ার মধ্যে এই দুরবস্থায় থাকতেনা এরপরে তুমি আহমদুল্লাহ এইভাবে মদিনা ইসলাম ছড়িয়ে পড়ল প্রায় মেজরিটি লোক ইসলাম কবুল করে ফেলল এবং যার ফলে হিজরতের পরিবেশ তৈরি হয়ে গেল কারণ মদিনা মেজরিটি এখন যে সাহাবিরা তেহাত্তর বায়াত করেছেন তারা বাকিদেরকেও এই লাইনে নিয়ে এসে বললেন যে আমরা এসেছি আমাদের প্রস্তুতি তার জন্য প্রস্তুতি নিও সবাই প্রায় একমত ওনাদের কথায় রাজি হয়ে গেলেন হয়ে গেলেন এখন আসি যে মদিনাতে কেন হিজরত করা মদিনার বৈশিষ্ট্যটা কি এ বিষয়ে সামান্য কিছু আমরা শুনি আল্লাহ তালা মদিনাকে কেন বাসাই করলেন করলেন না বাসাই করলেন না ওই পারে আছে লোহিত সাগরের ঐ তীরে আছে মদিনার অনেকগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে অন্যতম হচ্ছে মদিনার ভৌগোলিক লোকেশনটা খুব চমৎকার কারণ ওনার উনি গেলেই সেখানে ওনার বিরুদ্ধে দুশ্মনী হবে এবং যুদ্ধ হয়ে যাবে এটা তিনি ভালো করেই জানতেন মদিনার দুই পাশে পাহাড় এভাবে আছে কোন দিক থেকে আক্রমণ করতেলে পাহাড় অতিক্রম করে যাওয়া খুব সমতলের গাছের বাগান আছে। ওখানে ঘোড়া দিয়ে এমনি করে সহজে দৌড়ে যাওয়া যায় না অনেক রকমের বাধা বিপত্তি আছে তাহলে ডিফেন্সের জন্য এটা একটা ভালো জায়গা এরপরে মদিনার বাসিন্দা দ্বারা বড় দুইটা কবিলা আওস এবং খাজরাজ এরা অনেক শরীর বংশের লোক আগে তাদের কিছু ভালো গুণ আছে একবার আশাড়ি কবিরা লোকগুলা মদিনায় বেশ কিছু পরে হিজাতে অনেকে যখন বিরাট দল আসলেন দিকে ইসলাম কবুল করার জন্য নবিকারিম সাল্লা তখন বললেন যে তোমাদের কাছে এখন এই মুহূর্তে যে গ্রুপটা আসতে সে দলটা আসতেছে এরা হচ্ছে ইয়ামানি এরা খুবই ভালো মানের লোক আল ইয়ামানু আল ইমানুয়ামানি আল হেকমা ইয়ামান ইয়া যে ইয়ামান হচ্ছে আসল ইমানের জায়গা ইয়ামানিদের ইমান খুব মজবুত ইমান আর ইয়ামানিদের হেকমত বুদ্ধিমত্তা খুবই সাংঘাতিক বুদ্ধিমত্তা তাদের হেকমত খুব ভালো তাহলে প্রশংসা তিনি করেছিলেন ইয়ামানের লোকদের আওস খাজরাজ তারা বেশ আগে থেকে এসে ইয়ামান থেকে এসে মদিনায় সেটেল গিয়েছিলেন ইয়াসরে এলাকায় তাদের একটা পরিচয় আছে যে তারা সহজে মাথা নত করে না দুশ্মনের কাছে শক্তিশালী আত্মমর্যাদায় অধিষ্ঠিত সহজেই দুশ্মনের কাছে মাথা মতো করেন তিনি হিজরত করে আসলেই যে দুঃখের দল আসবে ওদের কাছে সহজেই তিনি তারা নবী করিম সাল্লামকে ছেড়ে দেবেন না এই জিনিসটা আল্লাহর জানা আসে এই জন্য আল্লাহতালা যখন ওনাকে হিজরত করার জন্য জায়গা দেখান তখন তিনি ওনাকে স্বপ্নে দেখানো হয়েছে স্বপ্নটা হচ্ছে যে সেই এলাকাটা তিনি দেখতে পাচ্ছেন যে খেজুর বাগানে পরিপূর্ণ সাহাবিরা যখন হিজরতের খেজুর বাগান নেই তো মদিনার দিকে ওনাকে ইঙ্গিত করা হয়েছে এবং তিনি বুঝতে পেরেছিলেন যে মদিনার সম্ভবত ওনার হিজরত হবে এবং এই লোকগুলো ভালো বিধায় আল্লাহ তালা ওনাকে এই জায়গা পছন্দ করেছেন এবং মদিনার যে লোকেশন স্ট্রাটেজিক লোকেশন ইন দা জিওগ্রাফিক নির্ভরযোগ্য বিধায় আল্লাহ এখানেই পছন্দ করেছেন মদিনার লোকেরা অত্যন্ত সাহসী এমন কি আপনাদের মনে আর আছে হয়তো যারা সিরিয়া পড়েছেন সামনে আসবে খন্দ যুদ্ধের সময় যখন সমস্ত আরবের লোকেরা স করে মক্কার সহ মদিনা করতে আসলো তখন ইহুদিরা এবং মোনাফেকরা কি বলেছিল। যে এবারে লোকেরা অ্যালায়েন্স করে আসছে এবারে বদর না বিশাল যুদ্ধ হবে অনেক বেশি তারা শক্তি নিয়ে আসছে তো এই খবর যখন উনি শুনলেন চিন্তা করলেন মদিনার লোকেরা সবাই অ্যাটাক না করে এবারে তিনি যুদ্ধ ঠেকানোর জন্য কম্প্রোমাইজ করবেন কিনা তিনি মদিনা লোকদের সঙ্গে পরামর্শ করলেন এবারে তাদেরকে কিছু ওই গাফফান লোকেরা গাদোত্র আছে সঙ্গে হয়েছে তিনি মক্কালকে কিছু ভালো করে খেজুর ট ঢৌকন এটা কম্প্রোমাইজ চুক্তি দিলে তারা আর যুদ্ধ করতে আসবে না মক্কাল লোকদের সঙ্গে তো গাদফান লোকেরা রাজি হয়ে গেছে ঠিক আছে আপনি যদি আমাদেরকে বেশি কিছু খেজুর ট দিয়ে দেন আমরা আর আসবো না চাঁদাবাজি আর কি রক্তানো যায় সবাইকে এত বিপদে ফেলবেন তিনি এত বড় বাহিনী সবাই আসে আসলে ওরা কতটুকুন টিকবে উনি এরকম একটা সলা পরামর্শ করলেন মদিনার লিডারদের সাথে মোদিনার লিডার বলে কি বলেন আপনি আমরা তো জাহিনী অবস্থায় যখন বিভিন্ন কম আমাদের সঙ্গে আক্রমণ করতে এসেছে আমাদের কাছে আপনাকে দিয়ে আল্লাহ আমাদের সান আরো বাড়িয়ে দিয়েছে এখন আমরা এটা করব করি এটা ক্ষতির পরের ঘটনা আর কি তো গেলে মদিনা লোকদের আত্মসম্মান মর্যাদা এবং কনফিডেন্স মান মর্যাদা যেভাবে আছে তারা আনসার আল্লাহ করে আল্লাহ কত পছন্দ করেছেন এবং নবী করিমসালাম আনসারিদেরকে এত বেশি মোহত করতেন এবং তাই যুদ্ধে যখন গনিমতের মাল বেশি করে দেওয়া হয়ে বাসীদেরকে। সব মাল তাদেরকে সবাই তো ভালো মানে কিন্তু কোন কোনো জায়গাতে কিছু দুর্বল লোকজন থাকে ওইখানে দুর্বল কিছু আর কিছু মুনাফেক ছিল ওগুলো কথা ছড়াই দিল দেখো আমরা বাজার ঘর সব জান দিলাম এখন মক্কা বিজয়ের পরে তাই ফের যদ উনি মক্কা থেকে গোষ্ঠীর নিয়ে যেন এখানে বিজয় হওয়ার পরে গলিমত দিয়ে দিলেন মজবুত আছে কিছু না পালে করবে না তো দিয়ে দিলেন তারা নিয়ে গেল আর মদিনার লোকদের কোন গলিমতের মাল দিলেন না তো এই দুর্বল মনার লোকগুলো কিছু মনাফিকরা কথা ছড়িয়ে দিলে দেখো মোহাম্মদ আমরা সঙ্গ দিলাম এবারে দিয়ে দিচ্ছি কথা কানা গোসাগু হচ্ছে তিনি ডেকে বললেন ডাক সবাইকে ডাক ডাকার পরে তার লম্বা কথা আমরা শুনবো বিস্তারিত পরে সেখানে তিনি শেষে যে কথা বলেছিলেন যে মক্কার লোকেরা যে কারণে দিয়েছে ব্যাখ্যা করেছেন তো তা তোমাদেরকে দেই নাই তারা এই কিছু গরু ছাগলের মাল নিয়ে যাবে আবার তোমার নবী মোহাম্মদ কে নিয়ে গেল যারা সমালোচনা করেছিল তারা বুঝে ফেললো মুনাফেকরা পরাজিত হয়ে গেল তো মদিনার আনসারিদেরকে তারাই হিজরতের জন্য উপযুক্ত জায়গা মদিনা মদিনা বাসীগুন এবং মদিনা এই জন্য আল্লাহনাকে এইভাবে একটা পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে মোদিনা হিজত করার জন্য ইনশাল হিজ্জতের প্রস্তুতি কিভাবে হচ্ছে আল্লাহালনাকে কখন অর্ডার দিচ্ছেন কিভাবে দিচ্ছেন মক্কায় সেগুলো আমরা আস্তে আস্তে আগামী সপ্তাহ থেকে শুনবো ইনশাল্লাহ বিল্লাহী